الحمد لله نحمده ونستعينه ونستاثره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهد الله فلا مزل له ومن يزلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا نزير له ولا وزير له ولا مثال له ولا مثل له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية ولا والد له ولا غلد له ولا قال له ولا عم له ولا جد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارساله اليكافات للناس بشيرا و نذيرا و داعيا الى الله باذنه و سراجم منيرا صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارد وسلم تسليما كثيرا كثيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فاتبوه وقال رسول الله صلى الله عليه وسلم حب بيلي من دنياكم سلاس التيب والنساء وجعلت قرة عيني في الصلاة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ওনা কলামিল কষে তা গর্বর কসেতা গর্ব আ তরফ হোকে মে সই দে আবর ওর তরফ হে মে সই দে আবরার মোহাম্মদ উঠালে গালিম হকিমন আল্লাহ মজিদনি ইমান আমলমা ওলমা রব্বিশ কোরআন অগণিত আয়াত থেকে এক আয়তের এক অংশ এবং সাল্লাহ আলাইসলামের বহু আদিশ থেকে একটি হাদিস হাদিসের অংশ আপনাদের সম্মুখে পড়া হয়েছে নির্ধারিত সময় ভিতরে আয়াত এবং হাদিসের অংশকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করবো আমার ইল্লা ইল্লাহ সাহবাই গ্রামের এক মজলিশে হুজুরফাক একটি ঘোষণা দিলেন সালাস আল্লাহ রব্দুল আলামিন এই পৃথিবীর তিন পৃথিবীর মধ্যে তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে ঢেলে দিয়েছেন তিনটি জিনিসের ভালোবাসা তার মানে পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সব বস্তু থেকে তিনটি জিনিসকে আমি অধিক পরিমাণে ভালোবাসি নবী যখন এভাবে বক্তব্য দিলেন সাহাবায়করাম ব্যাকুল হয়ে গেল যে আল্লাহর নবীর অন্তরে কোন তিন জিনিসের ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে এবং আল্লাহর নবী কোন তিন জিনিসটাকে ভালোবাসে যদি আমরা সেটা জানতাম আমরাও ওই তিন বস্তুকে ভালোবাসে আমাদের জীবনটাকে ধন্য করতাম আপনাদের জানার আগ্রহ আছে আল্লাহর নবী কোন তিন জিনিসকে বেশি ভালোবাসেন এক নাম্বার আল্লাহর নবী বলছেন আর তার তুর সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করাটাকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন সুগন্ধিটাকে এমনি তো আসে নবীর জন্য সুগন্ধ ব্যবহার করার কোন প্রয়োজনই হতো না হাবিসের মধ্যে আছে আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে যখন একবার হাঁটত হেঁটে যাইছেন চল্লিশ দিন পর্যন্ত ওই জায়গা থেকে হতো। বলা লাগতো না এই রাস্তা দিয়ে কে হেঁটে গেছে এটা বলা লাগতো না স্বয়ং রাস্তায় বলে দিত এ রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন আয় নাম দা মোহাম্মদ রসুল আল্লাহবীর গায়ে সুগ্রানবু যখন তিনি টয়লেট করার জন্য বসতেন মাটি অপেক্ষায় থাকতেন কখন তিনি টয়লেট করবে টয়লেট করার সাথে সাথে মাটি ওগুলোকে খেয়ে ফেলতেন প্রস্রাব করার সাথে সাথে মাটি ওগুলোতে খেয়ে ফেলতে আমাদের তসিনের ধাম থেকে দুর্গন্ধ বের হয় কিন্তু আল্লাহর নবীর জাম থেকে শুভ্রাণ বের হত হাত আছে এক মেয়ের এক মহিলার মেয়ের বিবাহ নবীর কাছে এসে বলছি নি আর রসুল্লাহ আমি অত্যন্ত গরিব মানুষ অসহায় মানুষ বিবাহকে কেন্দ্র করে যদি আমাকে কিছু উপ কিছু হাদিয়ে দিতে পারেন আমার সহযোগিতা হবে আল্লাহর নবি বলেছেন একটা কোটা নিয়ে আসো কোটা বা শিশি বা বোতল যেটাকে আমরা বলি নিয়ে আসার পর আল্লাহর নবি তিনার শরীর মোবারক থেকে কিছু ঘাম ফসিলা এই বোতলের ভিতরে দিয়ে বলেছেন যা এই জিনিসগুলো তোমাকে আমি হাদিয়ে দিলাম ওই মহিলা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওগুলোকে ব্যবহার করেছেন বিবাহের অনুষ্ঠানে মানুষের গা একটু একটু লাগিয়ে দিয়েছেন ইতিহাসের মধ্যে আছে এমন সুগ্রাম ওই বিয়ের অনুষ্ঠানে বেরিয়েছে মানুষের জীবনে এত সুগ্রাম আর নাকে আছে এবং যে যত হাজিয়ে দিছে বিয়ের অনুষ্ঠানে সবচাইতে উৎকৃষ্ট হাদিয়ে আল্লাহ নবী ফসিনাটাই হয়েছে এটাই সব থেকে উল্লেখযোগ্য একটা কি সেখানে আলোচিত হচ্ছে যে এটা কোন সুগ্রাম নয় এটা আল্লাহর নবীর গায়ের কি তো আল্লাহর নবীর শরীর ওবার থেকে এমনই তো কি সুগ্রাম বের হতো তথাপি আল্লাহর নবী সুগ্রামকে বেশি ভালোবাসতেন হাদিসের মধ্যে আছে হুজুর ফাদ্লাহ আলাইসালাম বলেছেন কোন বান্দা যখন জুমার দিন সুন্দরভাবে নামাদের আগে গোসল করে পায়ে হেঁটে মসজিদে এসে বসে যে জায়গায় স্থান পায় সেই জায়গায় এমন না যে দুজনকে ফাঁক করে অন্যকে কষ্ট দিয়ে সামনে এসে বসে এমন না মসজিদে এসে যে জায়গায় যে জায়গায় খালি থাকবে ওই জায়গায় বসে এবং আসার সময় সুগ্রাণ যুক্ত কোনো তেল অথবা শুগ্রাণ ব্যবহার করে নামাজ পড়ে গত জুমা থেকে সামনের জুমা পর্যন্ত সে যত গুণা করেছে সব আল্লাহক মাফ করে দেবে সুগ্রান ব্যবহার কথা বলছি সুগ্রান্লাহ থেকে বন্দিত আল্লাহুক্তি নবী কখনো সুগ্রান ফেরত দিত না কেউ যদি নবীকে আতর কিংবা সেন্ট হাদিয়ে দিত আল্লাহ নবী সেটাকে অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করত এই জন্য আতোর সেন্ট কেউ কাউকে দিলে এটা ফিরে না যে আমার কোনো প্রয়োজন নেই আপনার কাছে একাধিক আত থাকতে পারে একাধিক দামি দামি সেন্ট থাকতে পারে তারপরেও সেটা গ্রহণ করবেন যে দাও এটা নবী শূন্য এখন কাজে না আসলেও পরে কাজে আসতে পারে তাহলে নবী তিন জিনিসকে ভালোবাসত তার মধ্যে এক জিনিস কি সুগন্ধি বলেন কি সুগন্ধি আজকে আসছেন সুগন্ধি লাগা আসছেন আপনারা কথা বলেন না প্রত্যেকদিন সরণ রাখবেন নামাজ পড়ার সময় সুগ্রাণ লাগিয়ে মসজিদ দেয়। আপনার সাথে আর দু জন মানুষ দাঁড়াবে বিশেষ করে আদিসের মধ্যে আছে মানুষের দেহ থেকে যদি দুর্গন্ধ বের হয় তখন ফেরিক তারা নাকি খুব কষ্ট পায় আমাদের অনেক ভাইয়ের অভ্যাস একবার তাজা তাজা বিড়ি খাই আমরা মসজিদে আছি দাঁড়াই যাই আমার পাশের উভয়জন কষ্ট পায় আর একাধিক মুসলি কষ্ট পায় এমন যেন না হয় এক নম্বর তো বিড়ে খাওয়ার অভ্যাস এটা হবে আর যদি একান্ত অভ্যাস হয়ে গেছে না খেলে আপনি হয়তো মারা যেতে পারেন স্টক করতে পারেন খাবেন ঠিক আছে তবে আমাদের এক ঘন্টাকে খাওয়া ছেড়ে দিয়ে খুব ভালোভাবে মুখ ব্রাশ করবেন দাঁত পরিষ্কার করবেন দুর্গন্ধ না গেলে পান খাবেন প্রয়োজনে অথবা একটা চকলেট আপনি চুচবেন তারপরে যেন দুর্গন্ধটা আপনার মুখ থেকে কি দূরে সরে যায় ফেরেস্ট তারা কি ভাই কষ্ট হয় এই জন্য আমার ভাইরা অনেক সময় এত কষ্ট লাগে যে পাশে দাঁড়াইছে ভেঙে অন্য কোথাও নামাজ পড়ি এমন মনে হয় গায়ের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ বের দুর্গন্ধ এমন ভাবে মানুষের দেহ থেকে বের হয় আল্লাহর বাস্তে মানুষকে কষ্ট দেওয়া যত কবিরা গুণে আছে এটা মারাত্মক একটি কবিরা গুণে মাই ঘর মোচা হাব্য সুয দার কাবাজন থাকে বুতে খানা বাছো মর্দমা জারি দিলগুজারগা দিলগুজার গা হে জ্বলিলে আকা বুনিয়া দেখলিলে আকবরাস দিলগুজার গা হে জ্বলিলে আকবরাসারা কাবা এক দিল বেত রাস মাই করো তুমি সরাব খাও মদ খাও মত সাব বসুজো পুরান শিফ দাও আত্মানদার কা বাজবে আগুন জ্বালিয়ে দাও নে কেনে বুৎখানা বাসো ঘরে মূর্তি রেখে মূর্তি পূজা করো চারটা মারাত্মকতম অপরাধের কাজ যদি মনে চাই করো এমন না যে চারটা বৈধ না এটাও বড় বড় কবিরে গুণা তারপরেও এর থেকেও বড় গুণা মানুষের অন্তরে কি দেওয়া দেওয়া আপনি হয়তো জেন্টলেন ভদ্র মানুষ আপনার মুখ থেকে বিড়ির গন্ধ বের হয় গায়ের থেকে দুর্গন্ধ বের হয় গ্রামের গন্ধ বের হয় এমন যেন না হয় সব সময় ফুরিফাটি করি আর নাজাফা মিনাল ইমান পবিত্রতা ইমানের পবিত্রতা ইমানের অন্য নাজাফাত সব সময় একটু ফুরি ফাটি সুন্দরভাবে গুছিয়ে নিজের দেহ করে চলার চেষ্টা করবেন আর যখন নামাজ ঘুরতে আসবেন তখন তো কোনো কথাই নেই আপনি মাওলার দরবারে হাজিরে দিতে আসবেন কার দরবার আসবেন বলেন দরবারে যায় এই জন্য খুব সুন্দরভাবে তাহলে আনার থেকে বর্ণিত অন্যের মধ্যে আছে আল্লাহর নবী তিনটি বস্তু কখনো ফিরত দিত না হাদিয়ে দিলে আল্লাহর নবী সেটা সাদরে গ্রহণ করে নিতেন এক নাম্বার ওয়সায় বালিশ অথবা ফোন জাতীয় জিনিস নাম্বার দুই আর দুহনু তেল সুগন্ধ জাতীয় তেল অ এবং ও লাবান দুধ দুধ যদি কেউ কাউকে নবীজিকে আদিয়ে দিতেন আল্লাহ নবী এটাকে ফেরত দিতেন না যেহেতু দুধ এটা জান্নাতের খাবার জান্নাতে জাননাতে আল্লাহা সর্বত পরিবেশন করবেন তার মধ্যে এক নাম্বার দুধ এটা জান্নাতের খাবার এই জন্য আল্লাহ নবীকে কেউ দুধ দিলে দুধ ফেরত দিতেন না আতর সেন সুগ্রান যুক্ত দিলে এটা ফেরত দিতেন না জাতীয় বালিশ দিতে দিলে আল্লাহ নবী সেটাকে ফিরত দিতেন না আল্লাহ এক নাম্বার কি ফেলাম বলেন সুগ্রাম বলেন এক নাম্বার কি সুগরাম আর একটা হাবিস খেয়াল রাখতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ অতীব রিজালে রে লা লাউন আর অতীব নিচায়ে লাউ নুন মহিলারা যে সুগন্ধি ব্যবহার করবে ওই সুগন্ধির মধ্যে রং থাকবে কিন্তু গ্রাম উজ্জ্ব থাকবে আর ফুরুজ যে সুগন্ধি ব্যবহার করবে সেখানে গ্রাম সুগন্ধি প্রকাশ পাবে আর রং উজ্জ থাকবে যে সুগন্ধি পুরুষ ব্যবহার করবে এটার কোনো কালার থাকতে পারবে না যেমন নীল পালিশ ফুটপালিশ এগুলোর একটা কালার আছে না ভাই না কালার গুপ্ত জিনিস পুরুষের জন্য ব্যবহার করা হারাম বলেন কি ব্যবহার করা কি মেহি এটার কালার আছে না নাই কথা কর মেহি ব্যবহার করা হারাম একবার খুব শখ করে বিয়ের আগে মেহেন্দি লাগায় এবার শখ করে গুণাটা কেন গুচ্ছেন না এটা কবিরে গুণা অনেকে এক আঙুলে লাগায় এটি বিদ্যা আঙুলে মেহেন্দি লাগায় একবার কবিরে গুণা এটা যায় জিনিস তাহলে পুরুষের শুক্রান মধ্যে কি থাকবে গ্রাম থাকবে আর কালার থাকবে কি উজ্জ কোন আর মহিলা যে ব্যবহার করবে সেখানে আপনার কালার থাকবে কালার থাকবে তবে গ্রাম থাকবে উজ্জ্ব যেহেতু হাফিসের মধ্যে আছে কল আর কোন মহিলা যদি গায়ে সুগ্রান লাগিয়ে রাস্তা দিয়ে বের হয় তার এই সুগ্রান যতগুলো পুরুষের নাকে লাগবে প্রত্যেক পুরুষের সাথে জেনা যে গুণা সেই গুণা তার আমল লামায় উঠে যাবে হাজার হাজার মহিলা আছে মার্কেটে আসে ডিসপেন্সারিতে আসে দোকানে আসে গায়ে শুগ্রান লাগিয়ে বের হয় সাদার মহিলা দেখবে ডিসপেন্সারিতে যাবে হয়তো একটা সিরাপের জন্য যাবে মাত্র অথবা তার বাচ্চাটাকে দেখাবে আধা ঘন্টা আগ থেকে নিজস্ব রুমে গিয়ে সাজা সাজি শুরু করে তুমি সাজার এখানে কি আছে তুমি একজন পুরুষকে পাঠাও আর ইমার্জেন্সি যদি তোমাকে যেতে হও তাহলে অনারম্বরভাবে যাও একটু সেদে যাওয়ার কি প্রয়োজন হ্যাঁ মহিলারা গ্রামযুক্ত সুগন্ধি ব্যবহার করতে পারবে একান্ত স্বামীর পরিবেশে যেখানে তার শুধুকে থাকবে স্বামী থাকবে এই করা আমার স্বামী আছে আর দিঘর কোন পুরুষ নেই সেখানে স্বামীর মনোরঞ্জনের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সুগ্রাম যুক্ত সুগন্ধি সে ব্যবহার করতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু যখন রাস্তায় বেরিয়ে যাবে তখন কখনো যেন কি সুগ্রাম যুক্ত জিনিস ব্যবহার না করে বাড়িতে মা বন্দিরকে গিয়ে আপনারা সতর্ক করে আল্লাহ রবি তিন জিনিসকে বেশি ভালোবাসত এক নাম্বার কি বলছি আবার বলেন কি সুগন্ধ দ্রব্য এটা ব্যবহার করবে বিশেষ করে নামাজ পড়ার সময় গায়ে লাগিয়ে আসবেন সেন্টের কথা আমি আলোচনা করেছি বিভিন্ন সময় আতর পরিবর্তে সেন্ট ব্যবহার করতে পারেন সেখানে যদিও এলকোহল তাকে অনেকে প্রশ্ন করে না অ্যালকোহলে কোন সমস্যা নেই বর্তমান মুক্তি আনে গ্রাম পদুয়ে দিয়েছেন যেতে এলকোহল এখন মদ থেকে তৈরি হয় না পোকা আছে মাধ্যমে চাষ করে আর হানফি মাজাব অনুযায়ী প্রাণী ফাঁক পানীয় প্রাণী কি এই এলকোহল পোকা থেকে এটা ফাঁক সুতরাং সেক ব্যবহার করতে পারেন এতে কোন সমস্যা নেই আল্লাহ নবী মহিলাদের মোহাব্বত আল্লাহ নবীর অন্তরে ঢেলে দিয়েছেন তার মানে আছে সদিনারী এটা আল্লাহ নবীর প্রিয় বস্তু আল্লাহ নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন ওনার স্ত্রীদেরকে হাদিসের মধ্যে আছে হুজুর ফাজ্লামের উপর সর্বপ্রথম যখন ওই অবতীর্ণ হয়েছে হেরা গুহার পর্বত আপনার সকলে জানেন সন্ত্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ নবীর সহদরমনি ছিল তখন হজরত খাদিজা তোর কোবরা রাজি আল্লাহ কাছে ঘটনাটা বলছেন যে খাদিজা দেখো আমি এখানে নির্জনে বসে করতেছি একজন ফেরিস্তা আমাকে এসে কোরআন খোঁড়াইছে আমার একাধ অনুগুলো আয়াত নাজিল করেছে তো তিনের ভিতরে ভয় ঢুকে গেছে আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছেন তা আপনি কোনো চিন্তা করবেন না সরকার একজন গণকের কাছে আল্লাহ নবীকে নিয়ে গেছে তো আমার ভাইরা বলতে চেয়েছিলাম আল্লাহ নবী মুসিবতে পড়েছেন বা ভীত সন্ত্রস্ত হয়েছে ভিতরে ভয় ঢুকেছে কিন্তু এই ভয়ের কথাটা দুনিয়ার কাউ সঙ্গে শেয়ার না করে কারোর সঙ্গে আলোচনা না করে সরাসরি কার সঙ্গে আলোচনা করেছেন ওনার স্ত্রীর সাথে কার সাথে বলো বুঝা গেল আল্লাহর নবী স্ত্রীকে সব চাইতে বেশি আপনারা ইতিহাস সকলে জানেন আল্লাহর নবী যখন এন্তেকাল করেন ইহ ত্যাগ করেন তখন আল্লাহর নবীর এই মাথা মোবারক হজরত আশা সিদ্দিকা রজিলতাল আনার উরুর উপরে ছিল সবাই নাই না ইতিহাস তা সেখানে আবু মকর কোথায় ছিল সেখানে নিবেদিত প্রাণ সাহাবিরা কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল আল্লাহ জগতের মানুষকে এটাই প্রমাণ করে দিয়েছে যে যদি তোমাদের হয়। তাহলে এনতেকালের সময় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে তোমাদের জন্য তোমাদের স্ত্রীর কোন আল্লাহ নবী আমলি ভাবে কি করেছেন প্রকাশ করে দিয়েছে। আল্লাহ আশা সিদ্দিকা রাজিয়াল পান ছেন পানি নবী কি বলছেন আয়সা আমার জন্য একটু পানি দেখো মক্কা থেকে পানির টান পড়েছে আমার জন্য একটু পানি দেখো তার অর্থ কি সাধারণত আমরা একজনের মুখের পানি আরেকজনের পান করতে ইতস্ত লাগে গিন্নে করো মানুষ নবী কি বুঝাইলেন যে আমি তোমাকে ভালোবাসি সুতরাং তোমার মুখের অবশিষ্ট পানি এটা আমার কাছে গ্রিনার কোন বস্তু নয় পানি রেখেছেন আল্লাহ নবীর হাতে যখন গ্লাসটি তুলে দিলেন নবী বলছে আয়সা কোন জায়গায় তুমি মুখ রেখে ফানি ফান করেছো ওই জায়গাটুকু আমাকে দেখাই দাও আল্লাহ কোন আল্লাহ নবী দুনিয়ার সব জানেন বুঝি এটা জানেন না যে গ্লাসের কোন জায়গা দিয়ে আয়সা মুখ দিয়ে ফানি ফান করছে নবী বুঝি এটা জানেন না কথা কন না জানেন না নবী সব কিছুই তো নবী জানেন এটা তো নবীর মজুদা সব জানেন আয়সা কোন জায়গা দিয়ে মুখ রেখেছেন ভালোবাসি এই জন্য তুমি কোন জায়গায় মুখ থেকে পানি পান করেছ সেই জায়গাটুকু আমাকে দেখাইয়া দাও আপনি যে আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি কাঁদি করবে বুঝেই দিতে হবে এটা কোন আপনার ইমান নকশা হয় যে আমি পড়ি আমি মসজিদ বুঝি আমি যদি স্ত্রীকে ভালোবাসি এটা মানুষই কি বলবে আমার ভাইরা নবী তিন এক নাম্বার সুগন্ধি ব্যবহার করা দ্বিতীয় নাম্বার কি স্ত্রীদেরকে আল্লাহ নবী খুব ভালোবাসতেন ভালোবাসবো না কেন আল্লাফা কোরআন বলে দিয়েছেন উন্না লিবা আসুল্লাহ লিবা আসুল্লাহ তোমাদের স্ত্রী তোমাদের জন্য পরিচ্ছক আর তোমরা তোমাদের স্ত্রীর জন্য পরিচ্ছদ পোশাক স্ত্রীদেরকে স্বামীর জন্য পোশাক হিসাবে তুলনা দিয়েছেন আর স্বামীদেরকে স্ত্রীর জন্য পোশাক হিসাবে তুলনা দিয়েছেন কেন তার কারণটা কি স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক পোশাক কেন অন্য কোন জিনিস নয় কেন মুফা স্ত্রীর কেনাম তার কারণ উল্লেখ করেছেন এই পোশাক যেমনি ভাবে আমার দেহের যাবতীয় দোস্তুটি পায় আমার এই পেটে একটা দাগ আছে এটাকে আপনারা দেখতেছেন এখন কেন দেখেন না বলেন না কেন দেখেন না পোশাকের কারণে বুঝা গেল পোশাক দুষ্ট চুপায় বলেন পোশাক কি করে স্বামীকে বলছে ও স্বামী তুই তোর স্ত্রীর দুষ্ট চুপাবি আর স্ত্রীকে বলছে ও স্ত্রী তুমি তোমার স্বামীর কোন ত্রুটি ত্রুটি বিচ্ছুরি থাকলেও লোক সমাবে চর্চা করো না উভয়জন উভয়জনের জন্য পোশাক পোশাক ছাপ যেমনি দোষ চুপায় তোমরাও একজন আরেজনের কিছু পাবে আল্লাহ একসাথ করেছেন সবচাইতে আমার কাছে নিকৃষ্ট ওই লোক যে নাকি স্ত্রীর বন্ধু মহলা আলোচনা করে আমাদের দেশে অনেক অশিক্ষিত স্বামী আছে দেখবেন অনেক অশিক্ষিত স্বামী আছে যে সে তার স্ত্রীর দোষগুলো বন্ধু মহলা চর্চা করে যে তোর এমন কাকে বিবাহ করছি জানি না এই মেয়েটা এমন আমাকে এভাবে জ্বালাতন দেয় না এদের নিষেধ কবিরা গুণা আপনি একজন পুরুষ আপনি আপনার স্ত্রীর নামে জীবত করতেছেন স্ত্রীর নামে জীবত করলে হবে না সবাই কথা বলে না কিনা হবে তার নামে জিবোধ করলে তো বিপদ হবে এবং স্বামী বলেছে তুমি তোমার স্ত্রীর গোপন বিষয় দিনিয়ে বন্ধু মহলে আলোচনা করো না কারণ উভয়জন উভয়জনের জন্য পোশাক নাম্বার দুই পোশাক যেমনি পাবে মানুষের অতি নিকটে থাকে আমার এভাবে আমার নিকটে আছে আপনারা যারা আছেন স্তর বাই স্তর আমার নিকটে না কিন্তু এর থেকেও আমার নিকটে কে আছে আমার না পোশাকটা কে আছে আমার সব ছাইতে নিকটের আমার না আমার আল্লাহ নবী আল্লাহাকে বুঝেছেন ও স্বামী সব চাইতে তোমার স্ত্রীকে নিকটে রাখবে আর স্ত্রীকে বলছে তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার কে কথাটা কথা কর না কে কুছে ও ভাই এই দুনিয়ার মানুষের জন্য স্যারমোন সুপারিশ করে মেম্বার সুপারিশ করে মন্ত্রী সুপারিশ করে মা কারোর জন্য সুপারিশ করে বাপে সুপারিশ করে ইমামে সুপারিশ করে মহাজেনে সুপারিশ করে কিনা কোন আর নারীদের জন্য স্বয়ং আল্লাফাক স্বামীদের কাছে সুপারিশ করতেছে ও স্বামীর গোষ্ঠীরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সব ব্যবহার করো নারীদের জন্য কে সুপারিশ করতেছে আচ্ছা বলুন তো নারী জাতিকে আল্লাহাক কি দিয়ে সৃষ্টি করেছেন জানে ডাক্তারা হজরত আদম আলাহ সাল্লা বাম পাজরের হা দিয়ে বাঁকা হা দিয়ে বলা হয়েছে মিন দিলাই হিল মিন দিলাইহিল বাম পাড়ের হা দিয়ে সৃষ্টি করেছে বা ফায়ের হাঁ দিয়ে কেন সৃষ্টি করেন নাই এতে কি রহস্য আছে নিশ্চয় এতে কুদ্রতের বড় কার সীমা নিহিত আছে যে বাম পাড়ের হা দিয়ে কেন বানাইলেন আমার ভাইরা এই মানুষের বাম স্তন নিচে থাকে মানুষের হাট যেটাকে আমরা কলব বলি কলব এই কলবের নিচের যে হাঁজাস্ট ওই হাঁটা দিয়ে আল্লাপাকিদেরকে এ কবে শিক্ষা দিয়েছে যে তোমাদের স্ত্রীকে আমি একবারে দিলের অন্তরের হাডের সাথে হাড় দিয়ে যেহেতু বানাইছি তোমরাও সব সময় তোমাদের স্ত্রীকে অন্তরের কাছে রাখবে কথা বুঝেনা আল্লাহ বানাইছে তোমরা সব সময় কি স্ত্রীকে সব চাইতে নিকটের বসতে হবে তোমার স্ত্রী হ্যাঁ অন্যকে আবার মাকে করা যাবে না মার হক আল্লাহ দিছে আপনার উপরে কথা কর না আপনার মার হক আপনার উপরে কে চাপিয়েছে। আর আপনার স্ত্রীর হক এটা আপনি নিজে নিছেন যখন কবুল বলছেন কবুল মানে কি তোর গান হক আমি আদায় করবো তাহলে স্ত্রীর হক আপনি নিজে গ্রহণ করলে আর স্বামীর হক দিছে আর মার হক দিছে আল্লাহ আর স্ত্রীর হক এটা আপনি গ্রহণ করেছেন এই জন্য ওইটাতে যদি ত্রুটিয়ে হয় খেল করেন মার হক যেহেতু আল্লাহ আপনার উপর চাপিয়ে দিয়েছে এটা হুকুমুল্লাহ হয়ে গেছে আল্লাহর হক আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে কিন্তু স্ত্রীকে যেহেতু আপনি কবুল করে নিয়ে এসেছেন এই তার যাবতীয় হোক আপনার উপর বট্টাবে এটা উপকূল এবার হয়ে গেছে এখানে ত্রুটি ফেলে আল্লাহ আপনাকে কি দিবে না না। আমার ভাইরা সব চাইতে নিকটের বস্তু হবে কে বলেন স্ত্রী সব চাইতে নিকটের বস্তু মাশাল আমরা তো এখন এমন হয়ে গেছি একবার ভালো ভালো মানুষ পাঁচ হত্তর নামাজ পড়ে হজ করে জাকাতো দেয় সব ঠিক আছে কিন্তু ঘরে ঢুকলে মনে হয় যেন বেগমবন্ধ থানার দারোগাঢুকছে কথা ঠিক আছে নি না বেগমবন্ধ থানার কি মনে যেন সদান ঘরে ঢুকছে স্ত্রীর কথা একটা ঢুকু চকির তোলা আরেকটা ঢুকু তলে দারোগা ঢুকছে ঘরে কে বলছে আপনাকে করার জন্য ঘরে ঢুকতে হয় কেমনে নদীর শিক্ষা আছে কি না করা সবাই বলেন আছে না নাই আছে কি ধরনে সেটা শুনে নেন ঘরে ঢুকতে হলে আল্লাহ নবী বলেছেন তুমি সালাম দিবে দরজায় দাঁড়িয়ে আসসালাম আলাইকুম হোক তোমার ঘর তোমার সন্তান আছে তোমার স্ত্রী আছে স্ত্রী এবং সন্তানকে সালাম দেওয়া কবি রে সালাম দেওয়া দিতে হবে না সালাম মানে দোয়া করা আর আপনি যদি আপনার স্ত্রীর জন্য দোয়া করেন আপনি যদি আপনার সন্তানের জন্য দোয়া করেন সেটা সরাসরি আল্লাহর দরবারে কি হবে আপনার এর সালাম দিলে না কিন্তু আর ফেলে তো এক লোকে কয় কি হুজুর আমার তাকে ছেলে দেখি সালাম দিলে ইম্যান না। এটা তো বালা বালার ছেলে আমি দোয়া বেঁচে সালাম দিয়ে সেই জন্য ঘরে ঢুকতে কি করতে হবে অভ্যাস করি পুঁজি লাগার না আপনি আগে সালাম দেন দেখুন আপনি সালাম দিয়ে বলে জন্য আগে আগে সালাম মুখুলো বই দেখবো আমরা দেখলে জানালি মারা স্টার্ট করবো তোমার না এত ঢুকলে সালাম দিয়ে জুলফিকার আহমদ নকশবন্দী দাম আদমার কাত উনার একজন মরিদ স্বামীও মরিদ স্ত্রীর কথা বলছেন তিনি ওরা উভয়জন ওনার কাছে এসে বলছেন হুজুর আমাদের এই দাম্পত্য মন ঠিক থাকবে না ভেঙে যাবে আমাদের উভয়ের মধ্যে মিল অমিল আমাদের মধ্যে আমাদের বিবাহটা বোধহয় কি থাকবে না জুলফিকার আহমদ নকশবন্দি বলেছেন ঠিক আছে তোমরা বিবাহ ভেঙে দিও আমার কোনো আপত্তি নেই তবে ছয় মাস আমাকে সময় দাও ছয় মাস ছয় মাস সময় দাও ছয় মাসের পরে যাচ্ছে তা কোনো অসুবিধা নেই তো সময় দিল স্বামীকে বলছে ঠিক আছে তুমি যখন ঘরে ঢুকবে দুগার সময় আগে জোরে কি দিবে আর স্ত্রীকে বলছে তুমি যখন তোমার স্বামীকে দেখবে আগে কি দিবে আগে ফালাম দিবে তুমি উবয়জনকে দুটা ডোজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এক মাস পর্যন্ত যখন উভয়জন এ আমল করা শুরু করছে এক মাস পরে এড়েছি বলছি হুজুর আমাদের উপয়জনের মাঝে এমন মহাপ আপনার হয়েছে যে আমরা আর কখনো একজন আরোজনকে কি করব না ছাড়বো না দে করেছি আমরা তালাক দিয়ে দিবো আর কি আমাদের বিবাদ বিচ্ছেদ কি নবীর একটা সুন্নত রূপর আমল করছে কথা কেন না নবীর একটা কি একটা সুন্দর উপর আমল করছে এই জন্য যারা আছেন যুবক ভাইরা যারা আছেন ঘরে ঢুকারের সময় কি দিবেন আল্লাহ নবী ওনার কাছে তিন জিনিস সব চাইতে বেশি মহাব্বতের বস্তু ছিল এক নাম্বার বস্তু সুগন্ধি ব্যবহার করা এক নাম্বার বস্তু কি সুগন্ধি ব্যবহার করা সবাই সুগন্ধি ব্যবহার করবেন এরা আল্লাহ নবী শূন্য অন্য এক হাতিসের মধ্যে আছে আর বা দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চারটি জিনিস শূন্য ছিল তার মধ্যে এক নাম্বার আত্মা আত্মুর আঁতর ব্যবহার করা দুনিয়াতে যত নবী এসেছেন প্রত্যেক নবী আঁতর সেন ব্যবহার করতেন প্রত্যেক নবী আঁতর এবং সেন্ট কি তাহলে এক নাম্বার ফাইলাম সুগ্রাম দ্বিতীয় নাম্বার ফাইলাম কি স্ত্রীর প্রতি ভালোবাসা বলেন স্ত্রীর প্রতি কি ভালোবাসা আপনি কি আল্লাহ নবী থেকে বড় না হ্যাঁ হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী আশার আজিল্লাহ আল্লাহ রুটি ফেলতেন আল্লাহ নবী মাঝে মাঝে কি করতেন তার কারণ কি ওটাকে যেভাবে তাপায় রেখেছেন কাঁচা কটো নাকি তখন আসা আল্লাহ বলছে আশা শুনো এই রুটিটা তো এই রুটির মধ্যে আমার হাত লেগেছে তারাপ লেগেছে আর যে রুটির মধ্যে আমার হাত লাগবে এই রুটি আগুনে কোশ্চিন যাবে স্পর্শ করতে নবী রুটি বেলতেন না কথা বলে না কেন আমরা বলতি সমস্যা কি আপনার লজ্জা লাগে মা দেখলে কি করবো কুবাই বউ খুজা করাই কথা কর না হাতে গিয়া বেলা আর বউ খুঁজে করি না নবীরে পূজা করি কথাগন কারে পূজা করি আমরা আল্লাহ নবী সাকরের কাজ করতো কিনা টমাটু কাটতার নবীর একটা শূন্যতির উপরে যদি আমল করে একশো তো তার আমলাম আল্লাহ নবী স্ত্রীতে দেখলে স্ত্রীকে দেখলে ঘরে ঢুকে সালাম দিয়ে মুস্কি হেসে দিতেন মুস্কি হেসে দিতেন আদেশের মধ্যে আছে স্ত্রী যখন স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হেসে দেয় আল্লাহ পাক বলেন এদের উভয় ভালোবাসা দেখলে আমারও হাসি আছে আমারও কি আছে আরেকটা কথা বলবো মধ্যে আছে আল্লাহ পাক তিনশো হাসেন ফিরিস্তাদের কিনে এক নাম্বার মানুষ যখন ফতম সফে বসার জন্য খুব দৌড়াইয়া মসজিদে এসে হাজির হয় আল্লাহ পাক ফেরিস্তাদের কিনে আসেন ও ফেরিস্তারা দেখো ফতম সফে কোন টাকা বিতরণ করা হচ্ছে না মিষ্টি জিলেপি বিতরণ করা হচ্ছে না কিন্তু ওরা কেনজিদে নিশ্চয় আজানের আগে মানুষ স্বতম সফে বসার জন্য প্রতিযোগিতা করে আল্লাহাক তখন কি করে ফেরিস নিয়ে এই তোরা যে মানুষ বানাই দেখ এরা কি করতেছে এখন দেখ আমি আল্লাহকে পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কোথায় কথা কর না আল্লাহকে হাসাই কর কথা কর না আল্লাহকে হাসাই দিলে কি দেখতে হবে সামনে সফরে আসার জন্য আপনাদের ভিতর গত এর মধ্যে বসতেছে আমিও আসলাম বাস দূরে কাছ পরে চুপচাপ চলে গেলাম কেউ দেখলো না শূন্য ধরলাম না উঠলাম আমার চোখ ফাঁকি দিলেন অন্য মুসলিম চোখ ফাঁকি দিলেন কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন কখনো কথা করবেন সাহেদ কাবির আহমদ রেফাই বলছে আল্লাহ এ রসুল আল্লাহ একটা আমল শিখে দে যে আমল করতে পারলে আল্লাহর মুবিকে আর আল্লাহকে আমি দেখতে পাই তাকে দেখতে পাই একটা আমল আমাকে শিখে দিচ্ছে ঠিক আছে তুমি এক ওয়াক্ত সরজনামাজ ছেড়ে দিও ফিরে মুরিদকে বলতেছে তুমি এক ওয়াক্ত সরজনামাজ ছেড়ে দিও ফিরে সিং মুরিদ সিংটা তুলে কিরে কেমন ফিরে তাতে বয়া দিলাম আমার গতিছে নামাজ ছেড়ে দেওয়ার জন্য না নামাজ পড়ে চলে গেছে পরের দিন আবার বলতেছে যে হুজুর আল্লাহকে দেখার জন্য একটা আমল আমাকে শিখিয়ে দেয় তোমাকে বলছি একটা ফরজ নামাজ খেয়ে দেওয়ার জন্য তাও তিনি আর তীরের ব্যাপারে কটকা ফরজনামাজ পড়ে তৃতীয় দিন তিনি ফরজনামাজ পড়েছে ঠিকঠাক তবে শূন্যত না পড়ে বাড়িতে চলে গেছে কথা বুঝতেছেন কিনা শূন্যত না পড়ে কোথায় গেছে ঘুমাইছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ নবী বলতেছে আমার উন্মত আমি কি অপরাধ করলাম আল্লাহর ফরসটা তুমি ঠিকঠাক ভাবে আদায় করেছ আর আমি নবীন শূন্য না পড়ে কেন তুমি চলে এসেছো আমি কি অপরাধ তোমার সঙ্গে করেছি তোমি হ্যা তুমি বাতি তো হার দম গড়া হ্যা চুপি চাপে কেউ আমাকে দেখে না আল্লাহ দেখতেছি কিনা কে আমার ভাইরা জানাতে যাওয়ার জন্য নবী সুপারিশ লাগবে কিনা হ্যাঁ নবীর সুপারিশ লাগতে হলে নবীর সুন্নত মতো আমাকে আপনাকে চলতে হবে ফুল আবাদ মস্তক নবীর সুনত আমার দেহের ভিতরে কি ফিট করতে হবে তখন নবীর সুবরিশ পাওয়া যাবে তাহলে আল্লাহ নবীর কাছে কয়টা জিনিস বেশি মহাম্মতি ছিল তিনটা জিনিস কয়টা জিনিস এক নাম্বার কি আমি আগামী সপ্তাহে সময় নিবি ইনশাআল্লাহ সবক নেবেন সবাই থেকে এক নাম্বার খুশবু সবাই ব্যবহার করবেন খুশবু এটা নবেন সুনত খুশবু ব্যবহার করা সুনত দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী স্ত্রীদেরকে দুনিয়ার সব থেকে থেকেও বেশি কি করতেন ভালোবাসত স্ত্রীদেরকে হাইওয়ান জানোয়ারের মতো স্ত্রীর সঙ্গে আচরণ করবেন না নামবাদ তিন অকুর তো আইনি আল্লাহ নবীর কাছে সবচাইতে ছিল আল্লাহ নবীরের তিন বক্তব্য শুনে সাবিরা ছিল সেখানে আকর্ষণ আমার কাছেও তিন জিনিস বেশি প্রিয় আমার কাছেও তিন জিনিস ওসমানে আমার কাছেও তিন জিনিস আলি কয় আমার কাছেও তিন জিনিস একটু পরে জিবরে ব্যাগের কাছে তিন জিনিস আমরা কি অপরাধ করলাম আমার কাছে এবং আল্লাহ খবর পাঠাইলেন আল্লাহর কাছে এই জিনিস কিন্তু জানার আগ্রহ আছে নাকি হ্যাঁ এই সামনে জুমে থেকে একটু তাড়াতাড়ি আসবেন শীতের মৌসম আপনারা সবাই জানেন গত বছরও আমি পাঁচ সাত মিনিট আগে বসেছি এবং দেড়টার আগে আমি ওয়াচ ছেড়ে দিতাম কিছুদিন আপনারা একটু কষ্ট করে আগে আসবেন ধারাবাহিক ভাবে আলোচনা চলবে কাছে যে তিনটা জিনিস বেশি মহাব্বতের ছিল আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর মহাব্বতের তিনটা জিনিসকে মহাব্বত করে উভয় জাহানে ধন্য হওয়ার কফি দান করবে আপনারা যারা শূন্য ছোয়েন তারা শূন্য ছোয়েন